সম্মানিত্রহণ করতাম পারি না তাহলে আমরা আখেরাত ক্ষতিগ্রস্ত হইম আল্লাহ আল ইমরানের মধ্যে আখেরাত আখেরাতির বুঝেন তো ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ কই ইসলাম তাকে অন্য কোনো ওয়ে কোন জীবন ব্যবস্থা ইমাম স্বামী খুঁদবা ফোড়া আর একটা দোয়া করিয়া দিই বা গিয়া শেষ এরপরে ওই লাগিয়া সব ওই লাগি আমরার জীবন ব্যবস্থা ইনো ইসলামের কোন প্রবেশাধিকার নাই বিয়াবাড়ির আগর দিনও তাকে না বিয়ার আগর দিনও তাকে না ইসলাম আর আখতার বাদেও তাকে না ইসলাম আছেন ইসলাম হাজি সাবর হাজি সাপর ফার বিয়াত ইসলাম আছে হুজুর সাপর বিয়াত ইসলাম আছে দেখা যাই খুব খম ইসলাম আছে আর নাই। এক হাজার কি একটা দুইটা ভাইপা যে ইসলাম যে আপনার ফুয়া বিয়াদিয়া ফুরির বাড়িতে কি ফুর বাড়িতে ফুয়ার বাড়িতে কিছু আনন্দে কিতাব হয় হ্যাঁ এটার কিতাব হয় যৌতুক কয় না যৌতুক নেওয়া কীতা সুন কইলা তার যৌতুক নিশি না তো তারা দিল এখন কিতাব দিল আর একদিন দেয়নি বিয়ার পরে আর একদিন দিব তুই সময় দেয় কেনে এই সময় দিছে সামাজিকতার কারণে না দিলে কোটা দিবা তার বুড়ির আনিয়া কই বা আট থেকে ফ্লেটে গিয়ে যদি ভাঙি যায় কইবা হ্যাঁ বাফর বাড়িতে আসতে নি বেলা দিয়েছে ভাঙিয়ে ও এরদায় ভেটাই দিচ্ছে না হয় ও দিন থেকে না আমসি না দিলে কি তা গো তোমার মা ফে তো জানো নানি এলাকা নাইনি তো না যদি সবর বাড়িতে কি ইফতার খাইলাম ইফতার আপনার আপনার কি ফার্স্ট ফেড ফাঁচজন গরো মানুষ দিতে হইব আপনি বেটাগিরি দেখাই বাড়িতে তরকারি রান্ধ তখন জুল একটু বেড়াইয়া দিবো অন্তত আমাকে আশেপাশের মানুষের জুল দিতে পারবাই নিজের ডেকটাকে দিবার লাগে আমরা হইলাম কি আনিয়া ফুটানি মারতাম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 বট যাত্রা কি ইস্তামও আছে তুমি কইবা না আমরা এটা ইস্তামও নাই ইস্তামও আছে সেলে বিয়া করব ছেলে বিয়া করার পরিমা করব। ছেলে বাড়ি খানে এজন্য মেয়ের বাড়ি নাই আল্লাহ আমরা বুঝার তো অভিজ্ঞতা দিতে খরকার আমরা তো মনে করি আমরা আল্লাহ এটা কবুল করতে নাই আপনার এই আনুষ্ঠানিকতা আপনার এই সামাজিকতা আপনার এই ইবাদত যদি যদি ইসলাম অনুযায়ী না হয় তা আল্লাহ কবুল করতে নাই আখেরাতি মিনাল খা আর যে ইসলাম সারা জীবন জীবন জীবনযাপন করব সে আখেরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব আল্লাহ আখেরাতের ক্ষতিগ্রস্ততাকে হেমাজ ফরিদ করবো